بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون সুরপ্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে সাধারণ গুণান বিশেষ করে অন্যায় মানুষের উপর জুলুম করা এটার মানা বললেন অন্যায়ভাবে মানুষের উপর সীমা করা অর্থাৎ জুলুম করা শ্রী কোবিল্লা হিমালি হি সুলতানি ولكل امهله اجل المدة فاذا جاء اجلهم لا يستاخرون عنه ساعه ولا يستقدمون عليه يا بني ادم اما فيه ادغام النون الان الشرطيه في ما المزيد ياتينكم رسل منكم يوصون عليكم اياتي فمن اتقى شركا واصلح عمله فلا خوف والذين كذبوا باياتنا واستكبروا تكبروا عنها فلم يؤمنوا بها اولئك اصحاب النار هم فيها خالدون فمن ايلا احد اضل من من افترى على الله كذبا بالنسبه للشريك والولد اليه او كذب باياته اي القران اولئك ينالهم نصيبهم من الكتاب لديهم كتابه अर्थात لوح محفوظه লিখে রাখা আছে সে তাদের কাছে তাদের অংশটা এসে পৌঁছবে মিনাল কিতাব মিনাল কিতাব কিতাবের অংশ পৌঁছবের অর্থ হল মিম্মা কাতা বালাহুম অথবা কুতি বালাহুম ফিল্লাউ হিল মাহফুজ মিনাল রিস্টি ওয়াল আজ আলি ওয়াগাই রিদা আলিক উদ্দেশ্য হল যে তারা অন্যায় কাজ করছে তাই বলে তাদের জন্য যে সকল লেখে রাখা হয়েছে যে যতটুকু হায়াত লেখে রাখা হয়েছে এটা তারা পাবে না এটা না বরং তকজিব করলেও ফেরা তাদেরকে বলবে তাদেরকে নিরুত্তর করে দেওয়ার জন্য আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে ডাকতে পূজা করতে তারা কোথায় তারা আমাদের তোমরা সেসব জিন ও মানব জাতির সাথে প্রবেশ করো যারা তোমাদের পূর্বে জাহান নামে প্রবেশ করেছে যারা তোমাদের পূর্বে জাহান নামে প্রবেশ করেছে অথবা যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে তাদের সঙ্গে মিশে তোমরা জাহান নামে প্রবেশ করো বিত মিন কবলিকুম এটা যাদের তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে কুল্লামা দখালাত যখনই একটি দল জাহান নামে প্রবেশ করবে লাখ উখতাহা তখন সেই দলটি তার পূর্ববর্তী দলকে বা পূর্ববর্তী দলকে অভিসম্পাত করবে লানত করবে লি কবলাহা প্রত্যেকটা দল যখনই জাহান নামে ঢুকবে তার পূর্বের লোকদেরকে লানত করবে গলা লিহা বিহা কারণ পরবর্তী বলারা পূর্ববর্তী বলারদের এ দলালের কারণেই গোমরা হয়েছে হাত্তা ইদাদ্দিহা জামি যখন তারা সবাই জাহান নামে একত্রিত হবে তো একটা একটা পর্যায়ে এমন হবে যে একে অপরের সাথে কথা বলতে পারবে শেষ চূড়ান্ত একটা সময় হবে যখন প্রত্যেকে আলাদা আলাদা হবে সবাই ভাববে সবাই চলে গেছে সবাই বেঁচে গেছে আমি একেই শুধু রয়ে গেছি এই একটা পর্যায়ে শেষে হবে কিন্তু এক সময় এমন হবে যখন সবাই একে অপরকে দেখতে পারবে তখন এই কথাবার্তাগুলো হবে কাল উখরা তো পরবর্তীরা অর্থাৎ যারা অনুসারী তারা লিউলাহুম পূর্ববর্তীদের ব্যাপারে বলবেন পূর্ববর্তীদেরকে বলবে এটা না বরং পূর্ববর্তীদের ব্যাপারে বলবে আইলি যারা মুর্বী ছিল এরাই আমাদেরকে গুমরাহ করেছেন প্রত্যেকেরটাই মোজা আফ ولكن لا يعلمون تعلمون بالتاء والياء مالك كل فريق وقالت قولاهم لاخراهم جرى دنیاতে অনুসরণীয় ছিল তারা অনুসারীদেরকে বলবে ما كان لكم علينا من فضل আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই تخفیفه عذابের ব্যাপারে في تخفيف العذاب إتع. ما كان لكم علينا من فضل আমাদের উপর তোমাদের কোনো অন্যায় কাজ কম করছো এই জন্য আজকে শাস্তি একটু বেশি হবে যে না তোমরা অন্যায় কাজ নিজেরা নিজেদের কারণেই করছো না তোমরা আমাদের কারণে কুহুরি করেছে এমন না বরং তোমরা নিজেরা নিজেদের কারণেই কুহুরি করেছ অতএব তোমাদের আমাদের উপরে কোনো ফজলত নাই যে তোমরা একটু অন্যায় কাজ কম করছো আজকে শাস্তি একটু হালকা হবে না এটা হবে না বিমা তাদের তাদের গুলো নিয়ে যাওয়া হবে তাদের রুখগুলো নিয়ে সিজিনে যাওয়া হবে বা তুফাতের আসমানে দরজাগুলো খোলা হবে এবং তাদের রুহ নিয়ে সপ্তম আসমানে চলে যাবে ফিরেসারা কামা ওয়ালা হলোনাল জান্নাত হাত্তা জামাল এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করে যতক্ষণ না সূচের ছিদ্র পথে ওট প্রবেশ করবে মানে সুই স্বাভাবিকভাবে সুই যে হালাতে আছে এই হালাতে উট যাওয়া এটা একদমই অসম্ভব এটাকে বলে কি তালিক বি সুচের ছিদ্র বহুবা গাইরও মমকেন এটা তো গায়রে মমকেন পাকাদা দুহুল হুম তাদের দুখুলে জান্নাতটাও গায়রে মমকেন পাকাদা নিকাল জাজাজ নাজিল মুজিরমিনহান নামা মিহাদ ফেরাস জাহান নাম তাদের জন্য রয়েছে জাহান নামের বিছানা তাদের জন্য থাকবে জাহান নামের বিছানা অমিন ফাউ কহিম গাওয়াস এবং তাদের উপরে থাকবে জাহান নামের আচ্ছাদন গাওয়াসিনতিয়া তুন আর চার পাশে তো আসে একটা সোয়ালের জবাব দেয়া হলো যে আল্লাহ তালা যখন বললেন যারা ইমান আনবে নেকামল করবে উল্লি কাস বল তারা হবে জান্নাতি এরপরে মাঝখানে যেন একটা প্রশ্ন হল নেল নেল গুলো কঠিন সবগুলো নেকামলকে আমাদের পক্ষে করা সম্ভব যেন আল্লাহ তালা উত্তর দিচ্ছেন যে না আমার নীতিটা মনে রেখো আমি বান্দার সাধ্যের বাইরে কোনো হুকুম দেই না অতএব আমি যত হুকুম তোমাদেরকে দিয়ে রেখেছি সবগুলো তোমার সাধ্যের ভিতরে এটা জেনে বুঝেই দিছি অতএব তুমি এটা মনে করো না যে নেকামল করার উপরে যে আল্লাহ তালা ফজলত দিচ্ছেন সব নাকামলকে আমাদের পক্ষে করা সম্ভব না এটা না সম্ভব আমি যখন দিছি আর আমি আমার নীতির খেলাফ তো করবোই না এখন তোমার কাছে হয়তো কঠিন মনে হইতে পারে এখন কোন হুকুমটা তোমার সাধ্যের ভিতরে কোনটা বাইরে এই বিষয়টা যদি ফায়সালা তোমার হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তো যে কেউ আল্লাহর একটা হুকুম সে পালন করবে না আর বলবে যে এটা তো আমার সাধ্যের বাইরে এর সাধ্যের বাইরে আবার সে আরো জোরআ করে করবে যেহেতু এটা সাধার বাইরে এই জন্য এটা করবো না আর আল্লাহ তাহলে তো বলেই দিয়েছেন আল্লাহ ইউকাল্লাফুল্লাহ হনসানুসাহা এই আয়াত দিয়ে কোন ব্যক্তি যদি আল্লাহর হুকুম থেকে নিজের যান বাঁচাতে চায় তাহলে এই আয়তের একটা গলত ইস্তেমাল হলো না যে কোন একটা হুকুমের কথা তাকে বলা হলো সে বলতেছে এটা তো করা আমার সাধ্যে নাই বা আমাদের সাধ্যে নাই বা এই মুহূর্তের সাধ্যে নাই বা এখানে সাধ্য নাই আর আল্লাহ তালা তো বলছেন না বরং এই আয় তার খেলাফ হুজ্জর যে সাধ্যে নাই এই কথাটা বলা যাবে না কারণ আল্লাহ তালা তো বলেই দিচ্ছেন যে কোনো হুকুম আমি বান্দার সাধ্যের অতিরিক্ত দেই নাই অথবা এটা তোমার সাধ্যের ভিতরে এখন তুমি এটা যদি বলো তাহলে আল্লাহ তালাকে কাজে করার দেওয়া লাজেম আসবে না বান্দার জিম্মায় যদি এটার মতো আইন করা হয় ফ্যাসলা করা হয় তুমি ঠিক করে নাও কোনটা তোমার সাধ্যের ভিতরে কোনটা সাধ্যের বাইরে তাহলে তো ভালোই ছিল যে সকল দেশে বে পর্দে তারপরে ওখানে সুদ তারপরে এই যে হারাম গোস্ত হারাম জিনিস একদম ব্যাপকভাবে ছড়া গেছে সেখানে তো যে কোনো একজন ব্যক্তি বলতে পারে যে সুদের হোরমতের আয়াতগুলো এগুলোর উপরে আমল করা আমাদের সাধ্যের বাইরে তারপরে পর্দার বিধান যেগুলো আছে এগুলোর উপর আমল করা আমাদের সাদের বাইরে বলে দিতে পারেন তারা জান্নাতে যাবে জাননাতে চিরকাল থাকবে দুনিয়াতে যাদের মধ্যে কিছু এই রেশারেশি ছিল জাননাতে গেল কি আবার এগুলো থাকবে বলতেছে না সব খুলে দেবো তাদের দিন থেকে না মাফি হলু তাদের অন্তরে যে সকল বিদ্বেষ ছিল সবগুলো আমি আপনিও তো জানাতে এসে গেছেন আমিও পরে জানতে এসে বলছি বান্দার ওই দুই বান্দার হালাত দেখে খুব আনন্দিত হন যে দুইজনের মধ্যে একজনে আরো হত্যা করছে হত্যা করার পরে আল্লা তালা শব্দ হলে ইয়াজ মানে আল্লাহ তালা আনন্দিত হবে না ওখানে গিয়ে মজা করবে ঘুষি দিছিলাম নাক ফাটাই দিছি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি করেন আলহামদুলিল্লাহ এই আমলের তোফিক দিয়েছেন যে আমলের এটা যে অমা কুনিয়া আমরা হেদায়ত পেতাম না এরপরে বলতেছে যদি আল্লাহ আমাদের হেদায়ত না দিতেন এই কথা রয়ে গেল না দিতেন কথা জান্নাতিদেরকে আলাদা ডাক দিয়ে বলবেন এই আন আনের ব্যাপারে বলতেছে এটা মুফাসেরা কিসের নেদা মুখানে এক লিখে রাখো এই আনের উপরে এক লেখক এর সামনে আরো চারটা জায়গা আসবে তো এই চারো মোট পাঁচটা জায়গায় পাঁচও জায়গায় আনের ব্যাপারে দুটা কথা হবে একটা মুফাফাফা আর একটা হবে হলো মুফাসেরা তো আল্লাহ এই নৌদু তাদেরকে ডেকে বলা হবে হয়তো ফেরত তারা বলবেন আল্লাহর পক্ষ থেকে বলবে এই সেই জান্নাত যার ওয়ারিস তোমাদেরকে বানানো হয়েছে তোমাদের আমলের বিনিময়ে তোমাদের আমলের বিনিময় কেউ জান্নাত কি বানায় আমলের কেমন পাবেকুম্বি আমলি কেউ আমল তার নাজার তুলতে পারবেন জান্নাত মনে করো একজনকে তুমি একটা পুরস্কার দিছ আসলে সে যতটুকু কাজ করছে এটার জন্য এই পুরস্কারটা পাওয়ার মত না এটা আসলে তুমি নিজের থেকেই দিছ বাকি সম্পূর্ণ তুমি নিজের থেকে দিচ্ছ এই কথাটা তাকে যদি বলা হয় তাহলে সাবেকভাবে সে তার মনটা একটু ছোট একটু ছোট হয়ে যাবে আর যদি বলা হয় যে তুমি যে একটু কাজ করছো সেটার কারণে দিচ্ছ তাহলে মনটা কত বড় থাকবে না একেবারে সে যেটা করছে সেটা একদমই এটার বিনিময় হয় না কিন্তু জাহেরি ভাবে সেটার তুমি সেটার সুতা ধরেই তাকে দিচ্ছ তাহলে এখানে তাকে যদি এটা বলো এই যে আপনি যে কাজটা করছেন এটার জন্য আপনার এটা দিলাম তাহলে মনটা কত বড় হবে না বোঝানোর জন্য বিনয় হবে না বহু জায়গায় আসবে এই কথাগুলো তিলকুমল জানা ওরিসুম চামালুন তিলকুমল জাননা এটা হলো মনে করো যেটা বললাম এটা একটা বোঝানোর জন্য মনে করো যে একজন তোমার এই একজনকে তুমি খুব বেশি তাজিম করে অনেক দামি দামি জিনিস খাওয়াইতেছো তো অনেক সময় বলে না যে আচ্ছা আমি এমন কি করলাম যে আমার এত কিছু আপনি দিতেছেন এটা মনে হয় একটা লজ্জা পায় তখন ওই লোকটা বলে কি যে না আপনি আমার জন্য যে উপকার করছেন এটার জন্য আসলে এই জিনিসগুলো আসলে না আর অনেক কিছু দরকার এই যে এটা বললে ওই লোকটার মনটা স্বাভাবিক হয়ে আসে আচ্ছা ঠিক আছে এটা যেটা এটা আমার একটা কাজের দিছে এইটা এইটা বলার জন্য যে দেখে বলবে সেই আমলের বিনিময় হয়েছে তারা যে হালাত যে অবস্থার উপরে আছে এটা যে বাস্তব এটা বোঝাবার জন্য তা নিজেরা মধ্যে আছে ওরা ইয়ার মধ্যে আছে এটাকে আরো ভালো করে করার জন্য অথবা তবে কি চুপ করে দেওয়ার জন্য আন দুই দম তো জান্নাতিরা জানিদেরকে ডেকে বলবে যে তোমাদের সাথে তখন এক ঘোষণা কারি তাদের মাঝে ঘোষণা দেবেদিন যে ঘোষণাটা সবাইকে শোনাবে একেবারে আন এই আন এখানে তিন নম্বর থাকবে একটা প্রতিবন্ধক প্রতিবন্ধক একটা দেয়াল থাকবে এটাও একটা বিশাল একটা জায়গা থাকবে যেখানে কিছু মানুষ থাকবে এরা ওদিকে দেখবে সুরালে এটা হলো জান্নাতের সুর একটা অংশ জান্নাতের সাথে লাগানো এই এই হিসেবে জান্নাতের সুর বলা যাবে তো বলতেছে যে আরাফের মধ্যে থাকবে কিছু লোক হাসানা তুহম ওয়াসাইয়া তুহম নেকামল সমান যেমন যারা থাকবে এদের ব্যাখ্যাটা এমনই আসছে তারা যে চিনতে যে পাবে তারা তাদেরকে দেখবে যে তারা আলামত দ্বারা চিনবে চিনবে মানে দেখলে চিনবে দেখলে চিনে ফেলবে আর জান্নাতিদের চেহারা ঝল ঝল করতেছে ওই পাশে যা আছে কালো দেখা যাচ্ছে এই যে যারা আরাফে আছে ওনারা এখন ওই দুশে আলাপ সালাপ করতেছে যে জান্নাতিদেরকে ডেকে বলবে আনসালাম সালাম আগের থেকে তারা আশা থাকবে আল্লাহাল আশা আগে দিয়ে রাখছেন এই জন্যই আলাপ সালাপি একটা আশাল থাকতো তাহলে এখানে আলাপ আসতো মুখ তারা আশা রাখবে আশা রাখবে মানে আল্লাহ তাদেরকে আশা দিছেন এই কারণে আশাটা রাখবে তাদেরকে আশা দিছেন এই কারণে তারা আশা রাখতেছে এই তাদের আল্লাহ আশা দেবে এটার দলিল হল হাসান আল্লাহ তাদেরকে আশা দেবেন না তবে আল্লাহ তালা তাদের সাথে এহসানের এরাদা করবেন এইসানের কারণেই তাদেরকে আশা দিয়ে রাখবে তাদের মনে মধ্যে আশা জাগাবে ইামি দুহা বিহিম তার মানে তারা নিজেরাও বুঝতে পারবে যে হাকেম তিনি বলেন এভাবে তারা থাকবে একদিন তাদের কাছে তাদের রব উদিত হবে মানে প্রকাশ পাবে আল্লাহ তাদের দিকে মুত হয়ে বলবে যে ওদ ওরা উঠো ওদু খানা জান্নাত দেবেন আল্লাহ তালা কত মেহেরবার শেষ যে লোকটা জান্নাতে যাবে। তো আল্লাহ হালাতে হালাত করবে যে সে বুঝতে পারতেছে জান্নারটা ওদিকে তো আল্লাহ তালাকে বলবে আল্লাহ জান্ন একটু কাছে দিয়ে একটু কাছে নিয়ে দেন ওরা আচ্ছা ঠিক আছে আর কিছু চাইবে না তো আর কিছু জান্নাদের কাছে যখন দরজার কাছে একদম চলে যাবে ভিতর থেকে চামিজ বাটি সেটা আওয়াজটা শোনা যাবে তো বলবে যে আল্লাহ আমাকে একটু মেহরবানি করে ভিতরে ঢুকাই দেবেন তারপরে আল্লাহ তালা প্রথমে এই মেহবানির একটা ইয়াছে তারা একটু না। সত্যি যাও ঢুকো এই সব শেষ যে মানুষটা জান্ন যখন তাদের চেহারা ফিরিয়ে দেয়া হবে এবার ঢং দিয়ে বুঝা যায় যে প্রথমটার মধ্যে নিজেরাই মতো হইতেছে কিন্তু এখানে সুরি ফাট শব্দটা ব্যবহার করা হয়েছে তার মানে ওরা হয়তো জাহান্নীদের দিকে মতিরা রিজা আলমিন কিছু লোককে ডাকবে ইয়া আরিফু যাদেরকে তাদের আলামতারা চিনতে পারবে ডেকে বলবে মানে হলো যদি হয় দল বলতক তাহলে তোমাদের সম্পদ যে সঞ্চয় করতে এই সম্পদ সঞ্চয় সঞ্চিত সম্পদ কিংবা তোমাদের দল বল আধিক্য এটাই তোমাদের কোনো কাজে আসেনি যে অহংকার করতে এটাই তোমাদের কোনো কাজে আসেনি বাঁচাতে পারে এটা তো হলো প্রথমে ওই কুফারদেরকে লক্ষ্য করে বলবে এরপরে তো ওনারা তো মাঝখানে আসেন যারা আরাফে আসাবে এদিকেও দেখা যাচ্ছে ওদিকেও দেখা যাচ্ছে এখন ওই কাফেরদেরকে লক্ষ্য করে বলবে যারা আছে তাদের ব্যাপারে বলবে বলবে বলবে তারা যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে বলতে রহমান আল্লাহ এদেরকে কোনো অনুগ্রহ দেবেন না আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন না আল্লাহ অনুগ্রহ করব এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে বলতে আল্লাহ কোনো অথচ এই ফুকার তাদেরকে তো বলা হয়ে গেছে ইতিমধ্যেই যে উদাহুম বলা তো হয়ে গেছে একটা উদখিলু বিল বিনাল মফউল ওয়া দাখালু আর দুটা কেরাত তবে কেরাতটা কেরাতের শাজ্জা তাহলে যদি উদখলু পড়া হয় তাহলে কদ কিলা এই ফেলটা এখানে মাজু mante hoye tabel korar jonno আর যদি হয় তাহলে tabel korar projon hoye na তাহলে কিলা বারণা হবে নাকি যে তাদের কিন্তু জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে উদখিলু অথবা দাখালু জুমলাতুল নাফিয়ি হালুন এই যে জান্নাতে ঢুকে গেছে এইভাবে হবে যে উদু উদ খুলনা বুঝছো কিনা আমাদের আমাদের কাছে আমাদের দিকে একটু পানি ঢেলে দাও আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু ঢেলে দাও হয়তো একটা পর্যায়ে এমন হবে যে জাহান্ন দেখতে পারবে এমন হবে তখন আল্লাহ আল্লাহব আল্লাহ থেকে একবার আল্লাহ কথা শুরু হয়ে গেছে তারা শুধু বলবে আমি তাদেরকে জাহান নামে ছেড়ে রাখবো ইচ্ছে করে কেউ ভুল করতে পারে না তাই না এই জন্য وما كانوا باياتنا يجادلون اي وما وكما جحدوا ولقد جئناهم اي اهل مكه بكتاب بالقران فصلناه بينناه بالاخبار والوعد والوعيد على علم حال اي عالمين بما فصل فيه أي وهو فيه من الحال ها ورحمه لقومي يؤمنون هل ينتظرون هل ينتظرون الا تابيله اي عاقبه ما فيه তারা তো এই কোরআনের মধ্যে যা বলা হচ্ছে এর পরিণামের অপেক্ষায় আছে যেসব কাজ করেছি তার বিপরীত তোমাদের কোন সুপারিশকারীও নাই দুনিয়াতে ফিরিয়ে যাওয়ার সুযোগও নাই দিনগুলোর মধ্য থেকে ছয় দিন তো ছয় দিন মানে ছয় দিনের পরিমাণ ওই যে ফি কদ রিহা এটা এই জন্য বললাম যেহেতু তখন তো আর সূর্য ছিল নাহস্যের মধ্যে একটা রহস্য এটাই শেষ এটা না আল্লাহ তালা কেন ছয় দিনে বানাইছেন পারতেন তো এই মুহূর্তে বানাই ফেলতেন কেন বানাইলেন এটা একটা শুধু মোসান বলে এটাই শেষ না এটা একটা হয়তো অনেকগুলোর মধ্যে একটা ثم استواء على العرش عرش معنى لغة هو في اللغة سرير الملك البرحل استواء تغمفعول مطلب استواء على العرش استواء يليق به جمعية من المتشابهات يغشي الليل النهار لا يغشي يغشي مخففا ومشددا أي يغطي كل منهما بالآخر يطلبه حثيفا أي يطلب كل منهما আ আখরা তলাবান হাতি থাকা রাত দিন এই দুটর মধ্য থেকে প্রত্যেকটায় অপরটাকে দ্রুত তালাশ করে ইয়াত লোুহু হাতি থাকা আসাড় দ্রুত তালাশ করে। কশমসাওয়াল কামারাওয়ান নুজুমা বিননসবি হাতফান আল সমাওয়াত আর রাফি তাহলে আ্সাম সুয়াল কমারওয়ান নুজুম। মুবিতাদান খাবারহু মুসা খরাতুন মুদাল লালাদ বি আমৃ তি রাছি এটা হয়ে গেছে বি আমৃহী মানে আমর আর কুদিরত দুইটা তো আলাদা আলাদাও আছে সেই হিসেবে এখানে বি আমৃহী মানে বি আমৃহী বা বিহকিহি বলা যেতে পারে কুদিরাতিহী না পরে রায়ের দ্বারা ওইটা করি না হয় যে চন্দ্র সূর্য নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুমের কারণে অধীন আল্লাহর হুকুমের অধীন আল্লাহুল্লুক সব কিছু সৃষ্টি সেটাও তার ওয়াল্লাম্লু এবং হুকুমতা মানে চন্দ্র সূর্য নক্ষত্রের মধ্যে হুকুমটা কাজ চলবে আল্লাহরই চলবে এবং অন্য সব জায়গায় হুকুম আল্লাহ চলবে এখানে তোর মানে আলপুদরা তো বলা যাবে না আল্লাহকে ডাকার আদক শেখানো হচ্ছে তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি সহকারে এবং নিম্ন স্বরে তাজার এটা হলো জরুরি আর পরেরটা হলো আগেরটার জন্য সহায়ক না থাকলে হ্যাঁ সহকারে যদি তাহলে ঠিক আছে আমি ভাবেই কোন সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করে না কিন্তু আগের সাথে মনসাবাদ যে তোমরা আল্লাহকে ডাকো তোর তুই আল্লাহন করে না সীমা লঙ্ঘন করাটা এর মানা হলো দুয়ার মধ্যে বলতে থাকা আল্লাহ আপনি এইটা আপনার নবী হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ কি বলছে অনেক সময় দোয়া শুনলেই বোঝা যায় এটাকে আসলে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে না কি বলা হবে মসজিদের কমিটি বা যারা এই মাহিলে দাওয়াত দিছে তাদেরকে শোনানোর উদ্দেশ্য আর ওই যারা দোয়া চায় তারাও ওই একই পদের হয়ে গেছে কাগজ দেওয়া হলো হুজুরের নামটা নিল না আমার টাকাটা নিল না এগুলো বললাম না কেন এই চুপচাপ আছে এখন মানুষের আদত হয়ে গেছে কাগজ একটা পাঠাই দেবে আবার আশা করে বসে থাকবে যে হুজুরের কাগজটা করে শোনাই শোনাই দেওয়া এটা কি ব্যাপারটা এমন যে কাগজ যদি একবার পরিষ্কার করে না বলা হয় আল্লাহর ওখানে হয়তো পেসা অনেক পাবলিকের অবস্থা এমন হয়ে গেছে না এই জিনিসটা ভুলভাবে অবস্থাটা কি দেখো যেগুলো আমরা চুপচাপ আমরা এগুলোর জন্য ওরা কি বুঝে ওরা তো এটি বুঝতে পারে না আমরা জন আছে লম্বা তালিকা আসে সবগুলো তালিকা করতে থাকে দশ মিনিট লাগায় তালিকা করতে আস্তে আস্তে ইয়াটা হয় পরিবর্তনটা হয় বললে মানুষকে কি বলবে মানুষকে কি বলবে রেড করতে বলছে গে তাহলে আপনি আলমেছেন কি এইগুলোর আদর থাকলেও অনেক সময় মুসিবতে পড়ে যেতে হুজুরে সবসময় জোরে জোরে দোয়া করে আসতে বললো না আমাদের দলের প্রতি কেন এক জায়গায় এমন হয়েছিল যে আরবিতে দোয়া করছি পরে আমার বাংলা মজা লাগে আরবিতে কি আল্লাহ পরে আওয়াজ নিষেধ না কথাটা ইয়া ঠিক রাখো এতটা ঠিক রাইক জোরে দোয়া করার অবকাশটা আছে সেটা তাদের যেন থাকে আর তাদের যেত এই জোরে দোয়া তো হলো নাই একবার পুরোটাই মাটি একদম মাটি বরং এটা একটা ধোকাবাজি তাদের রু বহাল রেখে যদি এগুলো আসলে বলি হলো যে আসলে এগুলো তো আমাদের নিজেদেরই কথা আত্মসমালোচনা আর বলতেছি হলো আমরা অন্তত আস্তে আস্তে ভালো যাই একটা সময় এমন হবে যে হয়তো তোমরাই একটা জায়গা একটা লেভেল এমন হবে যখন তোমরা এই সব হয়ে যাবে এই কথাগুলো নিজেদের সমালোচনা আমরা সবাই তৈরি করতেছি কার কথা কি বলবো অন্য কাউকে দেখলে হস্তে জন তুমি হস্তে জন করবা বেগদা বদ জমকিরা তুমি আবার নিজের আল্লাহ রাখা হয় আল্লা রহমত নেছি একদম নেকামল বাদ দিয়ে তারপর আল্লাহকে ডাকতে থাকলে তখন এটা কাজ হবে না বরং নেকামল করতে থাকতে হবে এরপরে কি আল্লাহর কাছে দোয়া করতে হবে ভয় নিয়ে আশাওনি কারণ আল্লাহর রহমান পারে মানা হবে এনাহামের মানা কত তাবিল করা যাবে এটাকে তাবিল করা যাবে কেন করা হলো যেহেতু না আসলে এটা হতে পারে যে অনেক সময় এই হুকুম হয় এতে পারে এইটা আর কি এখানে হয়তো বোঝানো হয়েছে এখানে কয়েকটা কেরাত উল্লেখ করছেন এখানে প্রথম কেরাতটা হল নুসুরানি তিনি সেই সত্তাহ যিনি বাতাস প্রেরণ করেন তিনি মানা বলল আর বাইনা আমল মত এটা হলো একটা কেরা হইলো এটা এটা এক নম্বর দোক ন এক নম্বর দিয়ে আতিন আর একটা খেরা ছইল আরেকের মধ্যে কিভাবে এটা কোনো ভিন্ন কিছু বোঝায় নেই বরং এটারই বললো সিনের মধ্যে শাকিন হবে সাকিনটা হলো যে এটা তাখফিফ করেছে বি হাজি সিন সিনের জম্মাটাকে ফলাই দিয়ে তা করছে ফলাই দেওয়ার পর মধ্যে হবে নুন নুনের মধ্যে হবে কি হবে কেরাশ রানের শুরুতে এটা কি এটা তিনটা কেরাত হয়ে গেল সবগুলো হলো এই নুন দিয়ে চার নম্বর কেরাত যেটা আমরা পড়ি উখরা এই বসরার শুরুতে মানা কি হবে আই মুবাসীর না বলে মুবাসেরাত বললে সুন্দর হইতো কারণ বসরা সবদ জমা জমা তাপসিল জমা দিয়ে করলে না সুন্দর হইতো আল্লাউলা মুবাসিরাত এখন তাহলে দেখো কেরাত কয়টা হয়েছে মন চারটা চারটা কেরাতের মধ্যে নাসুরের জমা হলো নুসুরুন নুসুরুন আর তিন নম্বর কেরাতো মাসদার এটা আগে বলেই ফেলছে মাসদার আর চতুর্থ কেরাত যেটা বুসরা বুসরা এটা বসির জমা কি জমা বসির জমা এই কথাটা বলতে দেখো এখানে কালিমা কালিমা তো হলো দুইটা কালিমা তো প্রথম কালিমাওয়ান প্রথম শব্দ দ্বারা উদ্দেশ্য হলো দুইটা প্রথম দুইটা এটা হলো হলো নাসুর আর মুফরাদুল আখিরা বসির ঠিক আছে যে কেরাকটা কেরাতটা কেরাতের ম আর নম্বর কেরাতের সুরতে হবে রিহ এখানে একটা কেরাতের ভিনতা মধ্যে তিন কেরাতে হবে রিয়াহ আর তিন নম্বর কেরাত যেটা মাছদারের কেরাত মাছদারের কেরাতের সুরুতে রিহার মধ্যে মুফরাদ হবে হাকিয়ে দেব মৃত ভূমির দিকে উৎকৃষ্ট ভূমি উৎকৃষ্ট ভূমির উৎকৃষ্ট সুন্দর ফসল উৎপন্ন হয় তার রবের নির্দেশে হা দা মিল বিহা ওল্লাদি খাবুসা তোরা বহু লাজু নাবা ইল্লা নাকিদা কিন্তু যে ভূমি যে ভূমির মাটি নষ্ট হয়ে গেছে ওহ্লাদি খাবুসা যে ভূমির মাটি নষ্ট হয়ে গেছে ওহ্লাদি খাবুসা যে ভূমির মাটি নষ্ট হয়ে গেছে লাখরুজু নাবাতুহু ইল্লা নাকিদা তার সস্য উৎপন্ন হয় তবে তা খুব কষ্টের সাথে হয় لا নাবাতু ইল্লা নাকিদা আয় আসিরা বিমাশাক পাতিন। খুব কষ্ট করা হলে তার পিছনে খুব শ্রম দেয়া হলে তারপরে গ শস্য হয় তবে সেটা আবার মন্দ। নাকিদেরর একটা মানা হল আসিরান বিমাশাক্ষ আর কেউকে বলে নাকিদের মানা হর কলইলা আদিমান নাফায়। একদম কম নফা হয়। হাদা মাথালুন নিলকাফের। কাদা লিকা কামা বাইয়ান না মাদুকিরা মুসার রেফুনু বাইইনুল আয়া লিখ ই আসকু কথাবার্তা গুলো আসছে আল্লাহ তালা দিকে যাওয়া এবং রসুনদের রসুলের চালত মেনে নেয়া এ পর্যন্ত আসছে এখান থেকে প্রায় সুরা শেষ পর্যন্ত একদম আরামে শেষ পর্যন্ত আম্বিয়া গ্রামের হালাত আলোচনা আসবে এখান থেকে দেখো কতটা তারা মুখের উপরে কথা বলে আমি আখলাটা দেখো কত শান্ত ভাবে বলতেছি মোতাকাল ইয়াটা এখনো ছাড়ে না হে আমার জাতি আমার মধ্যে কোন দলাল নাই এটা তো বলতে আমার গলাটা সহজ কিন্তু ওরা বলছিল তার মানে বিন্দু পরিমান দল আমার মধ্যে নাই দলাল এটা হিয়া দলাল দলালের চেয়ে এটা বেশি আহাম এই আআমু দেখো হাদি হাসেরা দেখো হাসের মধ্যে একটা সুন্দর কথা আছে ইয়া আআমু মিনাল দলাল এটা দলালাতুন এটা দলালের চেয়ে আআম লিআন্না দলালাতান তাল্লাতুন আলা ওয়াহদাতিন يعم الواحد والتثنيه والجمع فনাফিয়ু لا يقتজি على سبيل القطع দলাল আতুন সেটা তো তাই ওয়াহদাতের কারণে অতএব এটা নাকেরা আবার ওয়াহদা আবার লাইসা সবকিছু মিলাইয়া একদম রূপে নবী করা হলো দালালাতুন এর নাফি সেটা দালালুন এর নাফিলের চেয়ে বেশি প্রভাবশালী হুম বলো মালিকিননি রাসূলু মিন রাব্বিল আলামিন উব্লিগুকুম বিতাকফিবি ওয়াতাসদীদি রিসালাতি রাব্বি ওয়া আনসাহ উব্লিগুকুম বিতাকফিবি ওয়াতাসদীদি রিসালাতি রাব্বি ওয়া আনসাহ উরীদুল খায়রা লাকুম ওয়া আ'লামু মিন আল্লাহি মা লা তা'লামুন তোমরা কি আমাকে মিথ্যা প্রকাশ করছো তোমাদের কাছে তোমাদের আলোচনা গুলো যখন আসে এই আলোচনা আমরা সবাই সবারই যে হালতটা মানে ঘটনা ঘটনা হিসাবে যেন শুধু করে যায় এই ঘটনাগুলো থেকে আসরটা নেওয়ার জন্য যেটা আসলে মাস্সাদুধু ঘটনা জানার উদ্দেশ্য হলে তো এক ঘটনাকে দরকার হবে যদি নিয়ে যাও কল্পনায় নিয়ে গিয়ে এরপরে তুমি এবার চিন্তা করো যে একটা এলাকার মানুষ মনে করো তুমি কল্পনায় কল্পনা এই জিনিস চিন্তা করো যে একটা এলাকার মানুষ যারা সবাই হলো মূর্তি পুজারি কাফের মোসেদ এই তাদের মধ্যে থেকে এমন মূর্তি পূজারি একটা বাবা মায়ের ঘরে একটা ছেলে জন্মগ্রহণ করছে চল্লিশ বছর বয়স হয়েছে এবার এবার উনি সবাইকে দাওয়াত দিতে শুরু করছে এই অবস্থাটি তো সব নমীদের বেলা এই অবস্থাটা হয়েছে না এবার তুমি নবীদের একটা কাল্পনিক একটা চেহারা কল্পনা করে রাখো প্রত্যেক জমানের নবী ওই জামানায় সিরজ যেমন সিরজ যেমন সবচেয়ে উন্নত হয় সুরত উন্নত হয় হাতের নবী কল্পনা সবাই ইসলাম এমন লম্বা চুরাতে অবশ্যই হবে ফর্ষা হবে বাবরি তো অবশ্যই থাকবে চক্ষের অঙ্গপ্রতঙ্গ সবচেয়ে যত সুন্দর হতে পারে যত সুন্দর হতে পারে এমন একটা কল্পনা করে এবার তুমি কল্পনা করে যে এই মানুষটার সাথে এই মানুষটা ওই সময়ে যারা এই আশরা তারপরে মালা তাদেরকে দাওয়াত এইটা যদি একটু কল্পনা আনা হয় তখন এই আয় গুলো যেভাবে তুমি মানে ভিতরে নাড়া দেবে শুধু পড়ে গেলে এটা কখনই হবে পড়ে গেলে কখনই হবে একটা কল্পনা যে নোয়াল কথা চলতেছে নাকি নোহালিস আমরা আকালক বিততে এইরকম একটা কিছু হবে তো ইব্রাহিম আঃ এর আগে তো সবার চুল কালোই ছিল সাদা সাদা কালো এবার দেখো মনের কি হয় ফাইতা লা গুফা আনজাইনা হুওয়াল্লাযিনা মা'নু মিনাল গরাক ফিল ফুলকিস সাফিনাতি ওয়া আঘরকনাাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা بالتূফান ইন্নাহুম কানূ কাওমান আনিল হাক আমাদের হুজুরের যত বিবরণ আসছে একবারে যত তারা কিন্তু তাদের সাথে তো আমাদের দিলের তাল লোক এমনই যে আমাদের নবীজের হালাত এমন কখনো মনে হয় না যে হালাতটা এরকমই হবে একেবারে একদম এরকমই হবে নোয়াল কে কষ্ট দিচ্ছে আমি সেখানে থাকলে ওনার পক্ষ থেকে বাঁচাতাম এই অবস্থাটা না চলো قال يا قوم اعبدوا الله وحده ما لكم مني لعاد <تصفيق> <تصفيق> اولى بلاويص عاد اولى حضرت সামনে আসেছে সালেহ قوم صالح ওদেরকে বলা হয় আদে উফরা সামুদ সামুদকে বলাতে আদে উফরা জি আসلا قال المله الذين كفروا قومه انا لنراك في سفاهه جهاله একদম চেহারা চেহারা খারাপ হয়ে যাবে এরপরে ওই লোকের সাথে যত ভিতরটা যত ভালোই হোক এরপরে এত নরম কথাটা আসবেই না নবী তো নবীাহা কত ইয়া কৌমি তারপরে ইয়া কৌমিম শব্দটা এক কথা বল একজন নবী ওনার পরিবেশটা কি সবাই মনে করো মূর্তি পূজারি তার মধ্যে থেকে একটা লোক এসে চল্লিশ বছর পর ভাব কথা বলতে আর কথা বিশ্বাস ঠিক ঘটনাটা ঠিক এমন না যেমন আমাদের এই সময় একটা জিনিসটা বোঝানোর জন্য বলতেছি যে একটা এলাকায় সবাই হলো হিন্দু তার মধ্যে একটা ছেলে সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে এত ভালো হয়ে গেছে যে সে অনেক মুসলমান চেয়ে বড় বুজুগ আল্লাহ হয়ে গেছে এটা তাদের কাছে একটা বিস্ময়ের জিনিস হবে না বা আমাদের কাছে বিস্মের জিনিস হবে যে সে হিন্দুর ঘরে জন্ম হয়েছে এত বড় বুজুগ হয়ে গেছে আমাদের কাছে কেমন লাগবে না এই জিনিসটা এখানে এখানে বলা হচ্ছে তার মানে আমাদের কাছে যে এখন বিস্ময় লাগেছে বিশ্ব লাগাটা এটা কাবিল এসলা এটা তো আল্লাহ একটা মেহরবান অবাক হতো আমরা অনেকটা না বললেও অনেকটা যেন হই যে লোকটা কিছুদিন কি স্কুল কলেজে পড়ছে হ্যাঁ আবার আমাদের নেতা হয়ে গেলো কেমনি ভাবটা অনেকটা ইফতের নাম আমরা অনেক পুরান মুসলমান অনেক আগ থেকে আসি নামাজ করতেছি আর কিছুদিন আগে সে দায় দারে হইতে পারে না এই তো জন্ম হয়েছে নাকি ইব্রাহিম তার মানে হিন্দুর ঘরে জন্ম নিয়ে একটা মানুষ এত দামি এত দামি হইতে পারে এত দামি হইতে এটা আল্লাহর আদত শেষ হয়ে গেছে আল্লাহর ফজল দিতেই واذكروا اذ جعلكم خلفاء الارض من بعد قوم نوح وزادكم في الخلق بسطا كذلك قدرتت جعلكم خلفاء في الارض فثبيتها لك فلا بيشت বানিয়েছেন من بعد قوم نوح وزادكم في الخلق خلق بسط এবং শারীরিক গঠনে তোমাদেরকে প্রবৃদ্ধি في الخلق بسط قوه وطولا وكان طولهم 100 ذراع وقصيرهم 60 এদের মতো কোনো জায়গা সৃষ্টি করা হয় নাই বাস এরা স্বাভাবিক ভাবে মানুষের দেহ যতটুকু এতটির কথা অবধারিত হয়ে গেছে তোমাদের রবের পক্ষ থেকে আজাবিল মকে এম কিছু নামের নাম নিয়ে আমার সাথেতর্ক করছে সম্মাই তুমু হা আই সম্মাই বিহা আন্তম আবা উকুম আসনা মান নামগুলো তাত ত নাম করম কিছু মুর্তি তা দু নাহা মান বিহা আই বাদ মিন সুতা ন ্াতীন ্হান তাদু আল আদা পিনি মাকুম মিনাল মুন্তাদি দ আক বিতকী বুম্লি পাউছিললাত আহিম আ হল যারা মুমেন ছিল না তাদের